المرسلين যেখানে থেমেছিলাম রমাদানের আগে সেটা হচ্ছে যে খন্দকের এই পরীক্ষা খনন খালের মত করে পরীক্ষা খনন করে তাতে করে কাপড়দের পক্ষ থেকে যে বাহিনী আসবে তারা সরাসরি ওদিনে অ্যাটাক না করতে পারে মানে ছোট ছোটখাটো খালের মত করে কুঁড়ে ফেলেছেন তাতে সরাসরি তারা চলে আসতে না পারে এবং এই কাজটা করতে অনেক কষ্ট হয়েছে আপনারা জানেন কতদিন লেগেছে এটা নিয়ে ঐতিহাসিক ভাবে বিভিন্ন মতামত এসেছে কম সময় কথা আসছে কোন কোন রেওয়ায়তে ছয় দিন কোন কোনো রেওয়য়েতে পনেরো দিন কোনো কোনো রেওয়য়েতে বিশ দিন কোন কোনো রেওয়য়েতে আ চব্বিশ দিন কোনো কোন রেওয়ায়তে প্রায় এক মাসের খবর এসেছে তো এটা নিয়ে ঐতিহাসিক আলোচনা করেছেন যে বিভিন্ন রেওয়ায় কারণ কি তো কোন ঐতিহাসিক বলেছেন যে যে সমস্যা সাহাবিরা নিজের বর্ণনা অভিজ্ঞতা থেকে বলেছেন হয়তো কোনো কোন এরিয়ায় ছয় দিনে কাজ শেষ হয়ে গেছে এক সাইড আরেক এরিয়ায় কাজ লেটে শুরু হয়েছে বা সেখানে পাথর বেশি ছিল সেখানে সময় বেশি লেগেছে এই কারণে রেতে কিছু পার্থক্য হয়েছে যাই হোক মোটামুটি এই পরীক্ষা খননের কাজ শেষ হয়ে গেছে এখন যুদ্ধ শুরু হবে কাফের দল রওনা করে দিয়েছে এই সময় আরো কিছু টুকটাক ঘটনা ঘটে সেদিকে আমরা যাচ্ছি খন্দ করি যুদ্ধের এই সময়ে এক পর্যায়ে একজন সাহাবি আসলেন ওনার নাম হচ্ছে তিনি মোদিন আর বাসিন্দা কিন্তু ইসলাম কবুল করেননি তিনি অথবা কিছু কিছু লোক এসেছিলেন আসলে তিনি ইসলাম কবুল করেছেন কিন্তু মোদিন বাইরের কিছু কবিলা থেকে কিছু লোক আসছিলেন যারাই মদিনায় বাইরে থেকে আসতেন ইসলাম কবুল করে তিনি তাদেরকে হিজরত করে মদিনায় আসতে বলতেন কারণ মদিনায় মুসলমানদের একটা কেন্দ্র হচ্ছে হয়ে গেছে শক্তির দরকার নাম্বার সুবিধা হবে। হিজরতের তিনি মক্কা থেকে হিজরত করে চলে এসেছেন কিন্তু কিছু আশেপাশের দূরের কবিরা কিছু লোক এখনো টুকটাক হিজরত করে আসছে আর তিনি তাদেরকে বায়াত করাচ্ছেন ইসলামে দাখিল করাচ্ছেন হিজরত করার কথা বলছেন তিনিও চিন্তা করলেন যে হিজরত একটা বড় ইবাদত এখন সবাই যারা মদিনার বাড়ি থেকে হিজরত করছে আমি হিজরতের বায়াত করি তো তিনি কোথাতে হিজরত করবেন তিনি এসে বললেন ইলাইকুম। ইকুম সাহাবি সে বললেন হিজরত করতে চাই তিনি বললেন উনি ইচ্ছেন হাউতেব নিয়াজিদ তিনি বলেন না তোমাকে হিজরত আমি বায়াত করবো কেন ইন্দ্রুনা ইলাইকুম তোমাদের কাছে হিজরত করে আসে অন্যান্য জায়গা থেকে মক্কা থেকে তুমি কোন দুঃখে কোথায় হিজব করবা কিছু লোকের আছে যে আগ্রহ বেশি মাসে আল্লাহ কাজ করতে চায় কোনোটা হাতে চায় না ওলা তু হাজির তুমি হিজরত করে কোথায় কার কাছে যাবা তা হবে না তোমার হিজব দরকার নাই নেই মোহাম্মদ্দিন বিয়াদিহি শোন মদিনার যারা তোমরা দ্বারা ইসলাম কবুল করেছো এবং হিজরত কারিদেরকে এসে এখানে থাকার জায়গা দিয়েছ তোমাদের শান্ত আলাদা তারা ইসলাম কবুল করে মুহাদেদেরকে জায়গা দিয়েছেন তাদেরকে যারা মহব্বত করে অন্তর থেকে ইহু ইউ সে দিন দেখতে পাবে যে আল্লাহর সঙ্গে যখন তার দেখা হবে আল্লাহ অলরেডি তার উপরে খুশি হয়ে আসেনার বাসিন্দাদের প্রতি আল্লাহ এত খুশি হয়ে আছে তুমি ওই সবাব মিস করতেছ মনে করা হৃদরতের স্বভাব তোমরা যে আনসারি হয়েছ তোমাদের এই আরেকটি মর্যাদা আল্লাহ দিয়ে রেখেছেন অলরেডি তবে ঘৃণা করে তাদেরকে তবা না করে মারা যায় আল্লাহর সঙ্গে যখন তার দেখা হবে কে আমাদের দিন আল্লাহ তালা অবশ্যই তাকে ঘৃণা করবেন তাহলে এতে মহাদেবের সানের পাশাপাশি আনসারিদের অনেক সানের খবর পাওয়া গেল এবং কোনোক ইতি বাহিনী অলরেডি রওনা করে দিয়েছে পথি মধ্যে আছে রসুল্লাহ সাল আলাইস্লাম নিজে তার বাহিনীকে প্রস্তুত করছেন এবং সবাইকে জমায়েত করে তিনি মুসলমানদের বাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন মদিনা শহরের বাইরে এগিয়ে আসলেন কিছুটুকুন ওই খন্দকের পাশে এসে প্রথমে জমা করলেন সালা একটি পাহাড় আছে মদিনা শহরের বাইরে আসলে এই পাহাড়ের পাশে তিনি সবাইকে জমা করলেন আর এই সময় খন্দকের পাশেই সেটা আর ওই পারে আসে দুঃশ্মা মক্কার লোকেরা চলে এসেছে মদিনার বাহিনী জোগাড় করলেন তিনি আলহামদুল্লাহ দিস্টাইন তিন মোটামুটি বদর ওহাদের তুলনায় নাম্বারটা বেশি মাসা আল্লাহ এবং সবাই প্রায় চলে এসেছেন তেমন কেউ বাকি থাকেনি যাদের অদর আছে তারা ছাড়া আর মহিলাদেরকে বাচ্চাদেরকে তিনি খোলা উন্মুক্ত ময়দানের বাড়িঘরে রেখে না দিয়ে সবাইকে তিনি জমায়েত করলেন কয়েকটি ঘরের মধ্যে তারা এখানে থাকবে বাচ্চাদেরকে এবং মহিলাদেরকে কারণ বাইরে থাকা ছোটখাটো ঘরগুলোর মধ্যে সেফ হবে না কারণ তারা যদি কোনো সময় আক্রমণ করে বিশেষ করে ওই ইহুদি সম্প্রদায় যারা আসে এদেরকে বিশ্বাস করা যাচ্ছিল না তারা যদি মক্কা লোকদের সঙ্গে যোগ সাজসে এখানে মহিলাদের প্রতি বাচ্চাদের প্রতি আক্রমণ শুরু করে দেয় তাহলে এই কারণে সাহাবীদেরকে এদিকে জোর দিতে হবে ওদিকে ময়দান তারা যদি কোনো কায় ছোটখাটো ব্রিজ বানিয়ে আবার খন্দে ঢুকে পড়ে তো এইরকম একটা নিরাপত্তা রেখে তিনি সবাইকে একটা দূরগর মতো এলাকা উঁচু পাহাড়ের ওইখানে জমায়েত করে সেখানে সবাইকে থাকার ব্যবস্থা করলেন আর কিছু সাহাবিদেরকে সেখানে দায়িত্ব দিলেন আর তখন যারা ওজোরওয়ালা লোকেরা মদিনায় রয়েছে তাদেরকে এ মদিনা মসিদে ইমামতি করার জন্য মদিনার দায়িত্ব দিয়ে আসলেন তিনি ইমামতির দায়িত্ব দিলেন উম্মে আবদুল্লাহম রাজি আহ যিনি অন্ধ সাহাবি যিনি বেলা সঙ্গে পাশাপাশি রোটা করে ডিউটি করতেন আজান দেওয়ার ওনার মনে দুইজন আব্দুল্লাহ ইবনে মাকতুম এবং বেলা আনহু দিস্ট তিনি ইবিন উমে মাকতুমকে মদিনার ঘনস্থায়ী দায়িত্ব দিয়ে আসলেন এবং সাহাবিদেরকে তিনি বললেন যে তোমরা যখন দুঃশনের মোকাবেলা যাবে রাতের অন্ধকারে যদি আক্রমণ হয় তাহলে লাইট তো নাই সামনাসামনি যদি কোন সময় আক্রমণ শুরু হয়ে যায় এখন কে দুশ্মন আর কে আমাদের মুসলিম সম্প্রদায়ের চিহ্ন কেন এই জন্য তোমরা একটা কথা যখন যুদ্ধ হবে তোমরা একটা স্লোগানের মতো দিবে হাম ইম অথবা বলবে মানে তাদেরকে সাহায্য করা হবে না সাহায্য করা হবে না এই একটা স্লোগান মুখরচ করে রাখবা সাংকেতিক কথা তাহলে বুঝা যাবে যে এই কথাটা বলছে মুসলিম অন্য মুসলিম ভাই তাকে অন্ধকারে আবার অ্যাটাক করে ফেলবে না দুশ্মন মনে করে এখানে কি বোঝা গেল তারা যারা এটা ব্যবহার করে তাহলে এই বড় একটা মিষ্টি ঘটে যাবে না আর ওই ময়দানে যেখানে সালা পাহাড়ের পাশে ওনাদেরকে সমবেত করে ক্যাম্পিং করলেন সেখানে তিনি ওনার জন্য একটি নিজস্ব একটা করলেন এবং ওনাকে পাহারা দেওয়ার জন্য কয়েকজন সাহাবি দায়িত্ব নিলেন কারণ কাফারিদের প্রথম টার্গেট কে থাকবে রসুল ওনাকে শেষ করতে পারলে তাদের মনে করে কেল্লাফাতে হয়ে যাবে কাজে ওনার নিরাপত্তার ব্যাপারটা দরকার আছে এই জন্য কয়েকজন সাহাবিকে ওনার নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্বে দায়িত্ব করা হল তারা হচ্ছেন সাহাবি আব্বাদকে যা থেকে বাছাই করেছেন সবাই কিন্তু আনসারি কারণ মোদিনা তাদের এলাকা তারা ভালো করে রাস্তাঘাট চিনবে এই জন্য আর উনি তাদের জিম্মাদারিতে মদিনায় এসেছেন মক্কা থেকে চুক্তি হয়েছিল মানে আছে তো যে বহিঃত্রু আক্রমণ যদি করে তোমরা আমাদের প্রতি রক্ষার জন্য তোমাদের দিয়ে এই দায়িত্ব না তারা দিয়েছিলেন যে আমাদের জীবন থাকতে আমরা কখনো আপনার গায়ে কেউ আঘাত হানি কোন অ্যালাউ করবো না এই দায়িত্ব সরাফত এই সম্মানটা তিনি তাদের কাছে রাখলেন তিনি তাদেরকে অগ্রাধিকার দিলেন মহাদেবদেরকে এই দায়িত্ব দিলেন না এবং কয়েকজন স্বাভাবিক গ্রুপ ছিল টিম ছিল তাদেরকে এটা আবার কে পরিচালনা করবে তাদেরকে তিনি আব্বা দমনি বেসর আল্লাহ গ্রুপ লিডার ওনাকে বানিয়ে দিলেন তিনি সেটা রোটা করে পরিচালনা করেছেন মানে আমাদের কোনো কোন দেশ আছে প্রেসিডেন্সিয়াল গার্ড তার একটা আলাদা কমান্ডার আছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর যে গ্রুপ আছে তার একটা আবার পরিচালক আছেন কমান্ডার আছেন তিনি এক জাকলি যেগুলো আধুনিক জমানায় পাওয়া যায় এইরকম সুন্দর সিস্টেম তিনি নিজেই কার্যকারী করেছেন সেখানে আর এই মুহূর্তে তাদের আসার কাজ কমপ্লিট হয়ে গেছে ক্ষমতা ওপারে তারা প্রায় সবাই জমা হয়ে গেছে এবং কাফেরদের নাম্বার হয়ে গেল প্রায় দশ হাজার কয় গুণ তিন গুণেরও বেশি তিন হাজার এদিকে ওইদিকে দশ হাজার এখন দশ হাজার লোকের বিশাল বাহিনী দেখলে এই খবর আসলে স্বাভাবিক ভাবেই একটু ভয় তো পারে যে কোন হাজার মোকাবিলা করছি দশ হাজারের এইখানে তো কোন ব্যালেন্স নাই কিন্তু সাহাবিরা কি আসলে ওনাদের মন দুর্বল হয়ে গিয়েছিল না ওনাদের মন সবল ছিল সে কথাটা আল্লাহতালা নিজে তাদের মানবিক মানসিক এই বলের কথা কোরআন পাখি উল্লেখ করেছেন সুর আল হজাবের বাইশ নম্বর আয়াতে হুয়া ওমা হুম ইমা নীমা মমিনগঞ্জ তখন দেখলেন যে তাদের অ্যাগেনস্টের যে বাহিনী আছে তারা দলে দলে অ্যালায়েন্স করে চলে এসেছে তাদের মিত্র বাহিনী সবাই সম্মিলিত বাহিনী বিশাল নাম্বার এসে গেছে এইগুলো দেখে ঘাবড়িয়ে যায়নি হতাশ হয়নি নিরাশ হয়নি বরঞ্চ তারা তাদের ইমানের বল বলে বলিয়ান হই বললো হা দামা ও আদান এই যে বাহিনী এসেছে এদেরকে আল্লাহ তালা পরাজিত করে আমাদেরকে বিজয় দিবেন। এটার ওয়াদা তো আল্লাহ করে দিয়েছেন আল্লাহ এবং তার রসুল আমাদেরকে ওয়াদা করেছেন যে তাদের বড় সংখ্যার উপরে আমাদের কম সংখ্যককে কে আল্লাহ বিজয় দান করবেন এই কথা রিপিট করেছেন নিজেদের ইয়াকিনকে মজবুত করার জন্য একে অপরকে শুনানোর জন্য কোন ঘাব কারণ নেই এটা তো আল্লাহ ওয়াদা করেছেন তাদের সংখ্যা বড় হলো কি হবে কাম মিনফে আতিন অন্য জায়গায় আল্লাহ তারা কি বলেছেন কত ছোট বাহিনী অনেক বড় বাহিনীর উপরে বিজয় অর্জন করেছে কোরআনের কথা আল্লাহর কথা এগুলো আশা করি আল্লাহ এবং তার রসুলের কথা সত্য প্রমাণিত হবে মুমেন্টের এই একইনের কথা তারা নিজেরা আলোচনা করতেন বলতে না দেখছো কত নাম্বার আসছে কি যে হবে এবার এরকম কোন কিছু ওনারা আলোচনা করেন নাই পজিটিভ ইল্লা এই বড় নাম্বার দেখে মোমেনদের মন একটুও দুর্বল হয়নি ইমাম দুর্বল হয়নি বরং এগুলো তাদের ইমানকে আরো বাড়িয়ে দিয়েছে এবং আল্লাহ তাওয়াক আরো বৃদ্ধি করে দিয়েছে আল্লাহর সিদ্ধান্তের উপরে তারা আহ নিজেদেরকে অর্পণ করে দিয়েছে আল্লাহ তাদেরকে ইমতেহান আল্লাহ তালা দিয়েছেন পরীক্ষায় ফেলে দিয়েছেন বড় সংখ্যা মোকাবিলা করতে হবে এই পরীক্ষা তারা যদি হিম্মত না হারায় তাহলে তারা পাশ করে ফেলল আর পরীক্ষায় যদি তারা মন দুর্বল হয়ে যায় তারা ফেল করে ফেলল এবং তারা এই জন্য আল্লাহ এবং তারা আসল ঠিকই বলেছেন আমাদের ঘাবড়ানোর কারণেই আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন এই হিম্মত আমাদের আছে ইয় আমাদের আছে এখন মুর্শিকরা চলে আসলো তারা একদম খন্দকের পাশে তারা প্লান করছে কখন কিভাবে আক্রমণ করবে এসে দেখে উমা এটা কি এখানে দেখি খালের মতো কুড়ে রেখে দিয়েছে এখন এটা পার হই কেমন এখন তো তাদের মাথা খারাপ হয়ে গেলো যে প্লান করেছিলাম হঠাৎ করে অতর্কিত আক্রমণ করে দিব তা তো দেখা যাচ্ছে না আর উনি ওনার বাহিনীকে পাহাড়ের এদিকে লুকিয়ে রেখেছে। বেশ তারা চিন্তা করলো ঘোড়া কে জোরে ইয়ে দিলে জাম্প করে ক্রস করবে কিনা ক্যালকুলেশন করে দেখলো না ক্রস করা যাবে না এতটুকুন প্রশস্ত করেছে ঘোড়া জাম করে পার হতে পারবে না তারা তখন বলল এখন একটা হোঁচট খেয়ে ফেললো তারা প্রথমে একটা ধাক্কা লেগে গেল তাদের তারা বললো নিজেরা নিজেরা অল্লহে ইন্হা মা দাহ সাংঘাতিক এক টেকনিক কোথায় পাইলো এটা না কেন আরব ও দুহা কোন আরবের কাছে তে এই বুদ্ধি কোনদিন ছিল না মনে আছে তো এই বুদ্ধি কে দিয়েছিলেন সালমান কখনো ছিল না এবং সালমান এই বুদ্ধিটা চমৎকার কাজে লেগেছিল অতর্কিত হঠাৎ আক্রমণের এই তাকত এবং এই স্পৃহা এবং এই যজ্বা তাদের থেমে গেল করলো না বোঝা গেছে এইভাবে তো যাচ্ছে না এখন ঘেরাও করে অবরুদ্ধ করে রাখবো তাদেরকে তারা বের না হতে পারে শেষ করে দেব কিন্তু এখন আমাদেরকে দীর্ঘ দিনের জন্য অবরুদ্ধ করে রাখতে হবে ঘেরাও করে রাখতে হবে তাদেরকে তো তারা শেষ প্রণত থাকার লম্বা সময় থাকতে হবে এখন তারা ক্ষমতা কয়েক কয়েক মাইল লম্বা ছিল তারা চিন্তা করল পুরোটা তারা অবজার্ভ করলো কোনো জায়গায় কোন উইকনেস আছে কিনা হয়ে গেছে কিনা ওখানে একটু চাট করে পার হওয়া যাবে কিনা এগুলা তারা চেষ্টা করে দেখলো এবং দেখল যে সব জায়গায় মোড়ে মোড়ে আবার সাহাবিদের অবস্থান আছে। যে ওইখান দিয়ে যদি কিছু বালু ডালু ফেলে তা আড়া করে পার হওয়ার চেষ্টা করে একটা ব্রিজ বানিয়ে ফেলে বান দিয়ে ফেলে ওখানে তারা আসলেই ওনারা তীর নিয়ে রেডি ধাওয়া করছেন সেটা তারা সুবিধা করতে পারলো না কোনো জায়গায় পারল না এভাবে তারা দীর্ঘদিন থাকতে থাকতে প্রায় ২০ দিনের উপরে বা কোন কোন এক মাসের পার হয়ে গেল যুদ্ধ জমছে না কিন্তু তারা হঠাৎ করে দু একটা তীর সাড়ে সাহায্যে দেখলে ওনারা দু একটা আবার পাল্টা ছাড়েন এরকম মাঝে মাঝে তীর ছড়াছড়ি কিছু হয়েছে এখন এই প্রায় মাসের কাছাকাছি হয়ে গেছে এই মুহূর্তে এখন আবু সুফিয়ান তাদের নেতৃত্বে দিচ্ছেন মক্কা বাহিনী তিনি চিন্তা করলেন ভিতরের দুঃশনের সঙ্গে যোগাযোগ করে কিছু লাইন করা যায় কিনা এই বুদ্ধি তিনি বের করলেন ভিতরের বনি করাই যা ওই ইহুদিদের একটা বড় কবিরা রয়ে গেছে যাদের সঙ্গে রসুল্লাহ সাল্লা চুক্তি ছিল তখনও তাদের সঙ্গে ওনার কোন অসুবিধা হয়নি তারা চুক্তি মেনে চলছে এই গ্রুপের সঙ্গে অসুবিধা হয়েছে তারা পড়েছে এবং তারা মোটামুটি চুক্তি মেনে চলে আসছে এখন আবু সুফিয়ান চিন্তা করলো যে তাদেরকে ধরতে হবে ভিতরের দিকে তাদেরকে মোহাম্মদ সাল্লাহসালামের সঙ্গে মোদ্দিন আর চুক্তি সাইন করেছিল যে ওখান থেকে সরিয়ে আনতে হবে বিশ্বাস ঘাতকতা করে চুক্তি ভঙ্গ করে এদের পক্ষে জয়েন করাইতে হবে তাদের মাধ্যমে ইনফরমেশন নেওয়া ভিতরের দিক থেকে তারা অ্যাটাক করতে রাজি হয়ে যায় তো এই লাইনটা করার জন্য সে আরেকটি বড় দুষ্ট ছিল ইহিলদের মধ্যে হুয়াই এবিন আখতাব তাকে ধরল হুয়াইবিন আখতাব কিন্তু বড় দুশ্মন ছিল সে বহু দুশ্মানী করেছে মক্কায় গিয়ে এই খন্দ যুদ্ধের জন্য তাদেরকে তৈরি করে নিয়ে এসেছে উৎসাহিত করেছে আমরা তোমাদেরকে হেল্প করব কোপারেশন করব। সে কিন্তু এই বনি করাই যা গোত্রের না সে আরেক গোত্রের ইহুদি সে তাকে তারা ধরলো হয়ে আখতাব সে মোটামুটি একটু কবি নাম করা প্রভাবশালী তাকে ধরলো যে তুমি তুমি যেহেতু ইহুদি তুমি বনিক লোকদেরকে পারো কিনা আমাদের পক্ষে নিয়ে আসতে এই কাজটা করো তো সে উৎসাহিত হয়ে তাই করলো গুড আইডিয়া আমি চর্চা করি দেখি সে চলে বনি আসলো কাছে এসে তাদের যে লিডার ছিল তার নাম ছিল কাব এমনি আসাদ আল করবনে আসাদ আল কোরদি করাইজা বনী করাইজা থেকে এই টাইটেল তার করি নাম হল কাব তার পিতার নাম আসাদ এই কাবের কাছে আস। তো এসে যখন দরদাম নক করলো রাতের বেলায় অন্ধকারে এসছে কারণ এই খবর যদি মুসলমানরা পেয়ে যায় নবী করিম সালামের গোয়েন্দারা পেয়ে যায় তাহলে তো অসুবিধা হবে খুব রাতের অন্ধকারে গোপনে আসল দরদাম নক করলো কাবের বাড়িতে কিন্তু আহ কাব দরদা খুললেন না বললো যে আমি অমুক এসেছি আপনার সঙ্গে জরুরি কথা আছে একটু দরাদা খোলেন কিছু জরুরি কথাবার্তা আছে তিনি বললেন না আমি দরটা খুলব না তিনি কথাই বলছেন না এবং তারপরে দরাদার মধ্যে কাব তোমার ধ্বংস তুমি কি হলো তুমি আমার জন্য খোলো না একটু কথা বলি না কাব ভিতরে থেকে বললেন দরদা না খুলে কোনো ভালো খবর নাই তোমার কাছে অকল্যাণ ছাড়া কোন উদ্দেশ্য আমি জানি আমি মোহাম্মদের সঙ্গে চুক্তি করে ফেলেছি তার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করব না আমি এই ত্রুটি বা এই চুক্তি আমি ত্রুটি করব না ভঙ্গ করব না এবং আমি এই পর্যন্ত আমাদের চুক্তির ব্যাপারে মোহাম্মাদ পেয়েছি তিনি চুক্তি সম্মান করেছেন চুক্তি ভঙ্গ করার মত কোন না তুমি আমাকে প্লিজ ডিস্টার্ব করো না আমি এই কাজে তোমার সঙ্গে রাজি হব না আক্ত বলে খুব শোনো তুমি খালি দরজাটা খোলো আমি একটু কথা বলি তোমার সাথে দরকার টা খুলনা একটু একটু একটু কথা বলি আমি খুলবো না কিন্তু আখতাব সে ছাড়বে না সে কথা বলেই ছাড়বে এখন সে মানুষের কিছু কথা বললে মানুষ যখন আর এটা খোঁসা দিলে উল্টা দিক থেকে আর সহ্য করতে পারে এমন একটা খোসার বিনিস আবিষ্কার করলো সেটা কি বললো বুঝছি তারা রাতের বেলায় ওই ওই লোকেরা বা কবিলা লোকেরা একটা চমৎকার খানা পাকায় কোন করে রেওয়াজ আসে গোস্ত আর দিয়ে এক ধরনের আমরা বিরিয়ানি পাকাই যে এই জাতীয় গমকে গুঁড়ো করে তারা এক ধরনের একটা স্পেশাল ওইটা কোনো ডিস আছে। খেজুর দিয়ে আর গমকে গুঁড়ো করে এক ধরনের ছাতের মতো বানিয়ে সেটা দিয়ে একটা ভালো চমৎকার মিষ্টিটা দিয়ে খাবার তৈরি করে এই ডাশাবলা এটাকে এটা দুটো অর্থ এসেছে হয়তো গোষ্ঠওয়ালাটা অথবা খেজুর দিয়ে পাকানোটা বধ খেয়েছে এরা দুইটাই খুব স্পেশাল ডিস আর এখন সে বলে বুঝছি যে তুমি এরকম ডিস একটা পাকাইছো একলাই খাইতে চাও মেহমান আমি আসলে শরীর খাওয়া লাগবে তোমার বহিলের কারণে দরদখল না আমি বুঝতে পারছি একলা মজা করে খাচ্ছ তো আমি গেলে ভাগ পাবো এখন মনে করলো আরো আবার মনে করো বা এখানে আরো দিনের মধ্যে বসবাস করে সেই কালচারে কিছুটা অভ্যস্ত যে আমাকে কেউ বকিল বলুক এই বধ আমি তারা নিতে চায় এই বদনামী এখন সে বললেন আমি তো ওইটা খাই না এটা বললে সে বিশ্বাস করবে না চিন্তা করবে আমার ব্যাপারে তখন শেষ পর্যন্ত বাধ্য হয়ে এসে নিজের মানুষ বাঁচানোর জন্য বকিলের থেকে শিল্প থেকে বাতার জন্য দরজা খুলে দিল খোলার সঙ্গে সঙ্গে ঢুকলো ঢুকিয়ে তাকে জড়িয়ে ধরে টরে তাকে বললো সুযোগের খবর নিয়ে আসছি আমাদের জন্য একটা বিশাল সুবর্ণ সুযোগ এসেছে এই সুযোগ আমরা কিছুতেই হারাতে পারি না আমি জানো মক্কায় গিয়ে এই কোরআদেরকে কি পরিমাণ কষ্ট করে তাদেরকে উৎসাহিত করে জম করেছি এই মহাম্মদের উৎপাদ থেকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কত বড় একটা কাজ করলাম আর তারা দশ হাজার বাহিনী নিয়ে গাতফান তাদের কবিলা দুই কবির সেরা সেরা লোকগুলোকে নিয়ে এসেছে এবং তারা বলেছে যা কিছু ঘটুক আর না ঘটুক এইবার তারা বদরে ওহদে তারা পারেননি যেটা সেটা তারা করেই ছাড়বে মোহাম্মদ মোহাম্মদকে চিরদিনে যেন উৎখাত না করে তারা ফেরত যাবে না বিরাট পণ করে তারা এসেছে কাব বলল কাব কিন্তু তার কথা সহজেই বলছে না বললে যে তুমি আমার জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসনা না কসম তুমি আমার জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ নিয়ে আস বড় মুসিবতের খবর নিয়ে আসছ তুমি আমার কাছে নিয়ে আসছো বেজুল্লিদাহা যে খবর গ্রহণ করলে একমাত হলে আমার গোটা জীবনের জন্য আমার জন্য অভিশাপ হবে আমাদের জন্য ক্ষতির কারণ হবে এরকম একটা ভয়ানক খারাপ খবর নিয়ে তুমি আসছো ও বিজা আমিন তুমি এমন ম্যাগ নিয়ে আসছো যে ম্যাগের মধ্যে পানি নাই ম্যাগের মধ্যে পানি না থাকলে ম্যাগ আসছে কি আসে আছে ওটার মধ্যে আজাব আসে পানি না থাকলে কি আজাব কমে লুথ কমে আদের কাছে মেঘ আসছিল তাই না সে ম্যাগের মধ্যে কি ছিল পানি ছিল না আগুনের আজাব ছিল বলে তোমার এই খবর তুমি সুসংবাদ মনে করছো আমি মনে করছি তুমি দুঃসংবাদ নিয়ে এসেছ তুমি এমন ম্যাগের খবর নিয়ে তুমি এমন ম্যাগের খবর নিয়ে আসছো যে ম্যাগের মধ্যে বিজলির চমক আছে কিন্তু পানি নাই এই বিজলি চমক শুধু আগুন নিয়ে আসবে কেমন বুঝতে পেরেছিল সে তার কথা ছায় দিচ্ছে না কিন্তু হইয়াই ছাড়ে না আমি মোহাম্মদের সঙ্গে দেখতে পেয়েছি সে কথা দিয়ে কথা ঠিক রাখি আমাদের চুক্তিকে ভঙ্গ করেনি এক অত্যন্ত বিশ্বস্ত একটা মানুষ আমাদের কোনো ক্ষতি করেনিহান এবং আমাদেরকে ইহুদি ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার জন্য কোন বাধ্যও করেনি প্রেশারও দেয়নি চাপ দেয়নি ওলা কাসাবানা মালান আন আমাদের কোন তারা মেজরিটি আমাদের কোনো মাল সম্পদ নিয়ে দখল করার চেষ্টা কখনো করেনি ওলা নান মোহাম্মদ ওয়ামী হিসাই আন আমি পারবো না কিছুতে মোহাম্মদের বিরুদ্ধে অবস্থান নিতে হ্যাঁ তার ব্যাপারে আমি একটা প্রতিহিংসা রাস্তায় চলে যাব পারবো না এটা আল্লাহ দোহাই দিয়ে বলি তুমি আমাদেরকে এই অপকর্মের থেকে দিকে নিয়ে যাওয়ার জন্য আর চেষ্টা করো না তুমি চলে যাও হবে না এরপরে তিনি স্মরণ করে দিলেন কাবকে ভালো করে আর এবং আশেপাশে আরো কিছু লোক দেখাতে ইতিমধ্যে জমা হয়ে গেছে তাদের রাতের অন্ধকারে খবর পেয়ে অনেকক্ষণ ধরে এই দান দরবাদ চলছে তোমরা কে কথা দিয়েছ চুক্তি করেছ তার বিরুদ্ধে আসা দুঃখের পক্ষে কখনো যাবে না বরঞ্চ তার পক্ষে থাকবে তাকে সহযোগিতা করবে ও আন তানসুরহু আলামানি আক্রমণ করতে আসলে আমাদের চুক্তি ছিল আমরা জয়েন করে তার সঙ্গে যাব তার দুঃমনকে মোকাবিলা করবো ফাউফু আলমা হাতুন আলহী খবরদার যে চুক্তি ছিল এই চুক্তি রক্ষা করো সবাই কেউ একদম টলটলামান হয়ে না যেহ তোমরা যদি পার না পারো কমপক্ষে নিরাপদ থাকো সঙ্গে মহামারতের সঙ্গে জয়েন না করলেও নিরাপেক্ষ থাকো অন্তত দুশ্মনের পক্ষে যেও না বহুক্ষণ সময় নিল তারপরে তাকে আদর করে তার গালে হাত দিয়ে গায়ে হাত দিয়ে তাকে আবার বুঝায় শেষ পর্যন্ত তাকে ওয়াস ওয়াসা দিয়েই ছাড়লো কারবার কোড়া দিকে সঙ্গে তার কথা হয়ে গেল যে ঠিক আছে যা হম কিন্তু শেষ পর্যন্ত তাদের কথায় পড়ে গেল পড়ে গিয়ে তার সঙ্গে গোপনে কথা দিয়ে ফেললো যে ঠিক আছে আমরা এক হয়ে গেলাম সে বলল যে আমাদের এই একমাত্র সুযোগ আছে ইহুদিদের তুমি ইহুদি আমরা ইহুদি আমরা মিলে এখন আমাদের মিত্রদেরকে নিয়ে এসেছি কাজে আমাদের কমন দু চিরে উৎখাত আমরা নিশ্চিন্তে মদিনা থাকতে পারবো আর কোনো অসুবিধা হবে না শেষ পর্যন্ত তার চুক্তির কাগজ নিয়ে আসলো এনে কথা দিল দিয়ে হুয়াইবিন আখতাবের সামনে ওই চুক্তির কাগজকে ছিঁড়িয়ে ফেলো যাও তোমাকে কথা দিলাম তোমাদের সঙ্গে আমি কপারেশন করবো তখন এই খবর রাতের অন্ধকারে আসতে করে কিছুটা হইল বেরিয়ে গেল তখন আনহু আহ তিনি নবী করিম সাল আল্লাহামের পাশে ছিলেন নবী করিম পাশে তখন বিভিন্ন সূত্রে খবর পৌঁছে গেলে পরের দিন তিনি চিন্তা করলো যে খবর যেটা আসলো কতটুকু সত্য এটা তা কি করতে হবে চেক করতে হবে তখন তিনি জোবার জোবাই আবা আনুকে পাঠালেন তুমি যাও রাতের অন্ধকারে তাদেরকে এভাবে জিজ্ঞেস করলে তারা অস্বীকার করবে যদি তোমাকে হত্যাই করে ফেলে গুম করে ফেলে কাজে তুমি খুব গোপনে খবরটা নিয়ে আস এটা ঠিক কিনা বোখারি মুসামিদেছে জোবাইনরা আনু বলেন যে কোন তু ইয়ামে আবে সালাম আমাকে আওয়াম বলেন আমাকে এবং আমর আবু সালামাকে নবী করিম সালাম যে মহিলা বাচ্চাদেরকে একটা নিরাপদ জায়গায় পাহাড়ের উপরে আশ্রয়স্থলে রেখে গিয়েছিলেন ওই শেলটারের দায়িত্বে আমাকে রেখেছিলেন আমি পাহারা দেব তাদেরকে দুঃসময় যদি কোন সময় আটক করে আমাকে তিনি এই খবর দিলেন না আমর ইবিন আবি সালামা বলেন যে আমার দায়িত্বে ছিল মহিলাদের ওই জায়গায় ডিউটি পালন করা আর আমি দেখি যে জবাইরিন আওয়াম ওই বনি যাওয়া আসা করতেছেন আমি টের পেলাম তখন আমি শেষ পর্যন্ত জবাইর আওয়ামকে বললাম আওয়ার ইসলামা বলেন আপনাকে দেলাম বনি কোরআ দুই তিনবার যাওয়া আসা করলেন রাতের বেলা ঘটনা কি হাল রাঈতান ইয়াবুন উনি কিন্তু আসলে ওনার ছেলে সেদের দায়িত্ব হচ্ছে মহিলাদেরকে পাহারা দেওয়া আর বাবাকে পাঠিয়েছেন জবাই খবর নিতে আপনি এখানে দু তিনবার গেলেন ঘটনা কি তিনি বললেন হাল রানি ইয়াবাই তুমি দেখে ফেলছো আমাকে আমি তো দেখছি আপনাকে গেলেন যে বলতু না হ্যাঁ খবর আছে একটা বাবা এই বলার দরকার নাই আমার কাছে নিয়ে আসবে আমাকে কয়েকজন সাবি ছিলাম উনি বললে যে এই হিম্মতটা কে করবে কারণ লাইফ রিস্ক আছে আমি লাইফ রিস্ক নিয়ে এসেছি বাবা এবং আমি নবী করিম এই খবর দিতে এসেছি তারপরে তিনি বলেন যে আমি ওনাকে খবর নিয়ে বললাম বললাম আমি বলছিলাম সালাম বললেন মানি তিন আবি খাবার তাদের খবরটা কে আনতে পারবে তখন আমি বলেছিলাম যে আনা আমি আবার তিনি বলেন কে আনবে তার খবরটা আবার আমি বললাম তিনবার বললেন খবরটা তিন ও আমি কথা বলেছিলাম আর কেউ হাত তোলার আগেই আমি বলে ফেলেছি তিন তিনবার কারণ এখানে জীবনের তখন আমার যখন খবর নিতে আমি ইচ্ছা করেছি এবং পেশ করেছি রসুল সাল্লা খুশি হয়ে একটা মন্তব্য করলেন উনি পরে কাহিনীগুলো বলেন নাকি সাহাবি জবাইদিক ইন হাওয়ার প্রত্যেক নবীর কিছু খাস হাওয়ারি আছে একান্ত আপন হাওয়ারি যারা দান দিয়ে নবীকে নবীকে হেল্প করে হাওয়ারি হচ্ছে এরপরে নবী করিম সাল্লা কাছে খবর এসে গেল যে এই খবর ঠিক তিনি খবর দিলেন দেওয়ার পরে নবী করিম সাল আলি সাল্লাম দুই সাহাদে পাঠালেন একটা হল শাহনে মাদ আর তিনি আওসদের লিডার কবিলা দুই কবিরা বড় মদিনা এক কবিলার নাম আউস আরেক কবিলার নাম খাজরাজ কবিলার লিডারের নাম সাহাদ আওসের যিনি লিডার তিনি হলেন শাহাদেবনে মাদ আর খাজরাজের যিনি লিডার তিনি হলেন শাহাদেবনে ও বাদা এই দুই শাহাদ ডেকে পাঠালেন আর তাদের সঙ্গে আব্দুল রাওয়াহা কে পাঠালেন পাঠালেন এই চার বললেন পিছনে থাকো এবং খবর নেওয়ার মেদে তোমরা ও শরীর থাকো জবাইরের সাথে তাকে একলা তিনি ছেড়ে দেওয়া রাইট মনে করলেন না এবং তোমরা গিয়ে যখন আসবে এসে আমাকে যখন বলবে খবরটা বলবে ঈশ্বর কিছু শব্দ শিখাই দিলেন এই খবর দিবা। হ্যাঁ যেমন খবরটা কি কি বলছে সেটা বলেন নাই কাজটা খবরটা ঠিক কাজটা ঠিক এরকম কিছু একটা ওরা চুক্তি ভঙ্গ করেছে না শুনে তাফুফ ইন্নাস কারণ তোমরা সরাসরি যদি ওদের চুক্তি খবর সঠিক হয়ে যায় এটা বলে দাও তাহলে লোকদের মধ্যে একটা গুজব ছড়িয়ে পড়ে কেউ কেউ হয়তোবা মন ভেঙে যেতে পারে ভয় পেয়ে যেতে পারে তারা তো সাহাবি হলে হাজার হলো মানুষ তো কাজে কাউকে আমি তারা এটা জেনে ফেল আমরা গোপন রাখবো আর যদি তারা চুক্তি ভঙ্গ করেনি তাহলে ওপেনলি বলতে পারবো অসুবিধা নাই কিন্তু নেগেটিভ খবর হলে ওপেনলি বলোনা এগেইন এখানে আমরা কি পেলাম রসুল্লাহ কেমন বিচক্ষণ লিডার ছিলেন শাসক ছিলেন তারপরে আসলেন এসে নিলেন কাছে পৌঁছাই দিলেন তারা কিছুতেই খবর ঠিক তারা লাখ দা বাইনে নাইনে মোহাম্মদ বলো তারা বলা বলি করছে নিজেদের ভিতরে আমাদের সঙ্গে মোহাম্মদ আর কোন শেষ করে দিয়েছি আমরা এই খবর তাদের মধ্যে হয়ে গেল তখন সাদ ওনারা গিয়ে ওদের লিডারদের সঙ্গে কথাই বললেন ও প্রথমে খবরটা আসছিল আসলে জবাইর আওয়ামের মাধ্যমে পরে এই চারজনকে তিনি পাঠালেন যে তোমরা গিয়ে তাদের সঙ্গে ফর্মালি কথা বলে কনফার্ম হও তাদের লিডারদের সঙ্গে কথা বলো যে আমাদের চুক্তি কি ঠিক আছে না ভেঙে গেছে তখন গিয়ে এই চারজন সাহায্য দুইজন লিডার মদিনার এদের গায়ে কিন্তু তো যখন কথা বললো তখন শাহিনে কথা বলতে গিয়ে বরিনের তাদের কথাবার্তা বললেন শাহদিন কথা বললেন যে তোমরা বনি নদীর কি পরিণতি হয়েছে জানো যে বনি নদীর কে করা হয়েছে থেকে আরেকটি কবিরা ইহুদি কবিলা কবিরা কারণে যুদ্ধ হয়ে তারা পরাজিত হয়ে গেছে তাদের কথা মনে আসে তোমরা তুই সত্যি এরকম করাও তাহলে ওই পরিণতি তোমাদেরকে ভুগতে হবে তখন শাহদেবেন বললেন থাক। শাহদেবেন অবাধাকে থাকা মুসা তামাহা বাইন আরবাল তুমি তাদেরকে এখন বকাবকি করার দরকার নাই ঝগড়া করার দরকার নাই। তাদের সঙ্গে আমাদের ঝগড়া হবে না বড় কিছু হবে কথা ঠিক তারা বিশ্বাসঘাতকতা করেছে আমরা তাদের লিডারদের সঙ্গে কথা বললাম আর তারা মোটামুটি কনফার্ম করে ফেলেছে যে তারা আমাদের সঙ্গে আর নেই দুশ্মনের সঙ্গে যোগ দিয়েছে এই অফিসিয়াল ফরমাল আনুষ্ঠানিক খবর পাওয়ার পরে নবী করিম সাল বললেন আল্লাহ আকবর তিনি কি বললেন আল্লাহ আকবর নাকি ইন্নালিল্লা বললেন আল্লাহ আকবর মাসলিম তারপর বললেন মুসলমানরা এই মুসলিম সম্প্রদায় তোমরা সুসংবাদ গ্রহণ করতে পারো আল্লাহ আকবার সুসংবাদ দিলেন না এটা তো উনি তো চিন্তাযুক্ত হয়ে গেছিলেন খবরটা পজিটিভ আসুক এটাই চাইছিলেন খবর আসলে বলছেন আবার বিজয়ের সুসংবাদ দিচ্ছেন কারণ আল্লাহতালা বলেছেন যে যদি তোমরা পরীক্ষায় পাশ করো তাহলে তোমাদের আল্লাহ সাহায্য চলে আসবে এখন পরীক্ষায় পড়ে গেছি এখন কি করতে হবে ফেল করবো না পাশ করবো পাশ করতে হবে পাশ করলে বিজয় নিশ্চিত এই কনফিডেন্স করতে অতপরিম নিজের ক্যাম্পে খিমায় ঢুকে পড়লেন তাবুর মধ্যে এবং তিনি সেখানে অনেকক্ষণ একা থাকলেন আল্লাহকে ডাকলেন ওনার মাথা ঢেকে তিনি ঘুমিয়ে ঘুমের মত করে নামাজ পড়লেন বা কতক্ষণ ঘুমালেন এবং অনেকক্ষণ আল্লাহ করেন আস্তে মধ্যে পৌঁছে গেছে সাবিরা কিছু কথাবার্তা বলছেন এবং ওনার অপেক্ষায় আছেন যে নবী কি খবর দেবেন তখন তিনি ওনার সকালবেলা উঠে ঘুম থেকে তিনি তখন বললেন তিনি আল্লা ইঙ্গিত পেয়েছেন কনফিডেন্স এর সাথে খবর দিলেন কিন্তু এদিকেতে যে কজন সাহাবি সামনে আসে ওনাদের সঙ্গে ওনার কথা হচ্ছে চারজনের সাথে ওদিকে সাহাবিদের কাছে ইতিমধ্যে খবর পৌঁছে গেছে ওনাদের মধ্যে এটা অনেক বড় কথা শুরু হয়ে গেছে আলোচনা শুরু হয়ে গেছে এবং সাহাবিদের দলের ভিতরে তো কিছু মুনাফিক আছেন। কিছু দুর্বল মনা মুসলিম আসেন একদম পুরো মুনাফিক না কিছু ইমান আছে কিছু নেভাক আছে মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে এরকম আছে না আমাদের মধ্যে সাহাবিদের মধ্যে কেউ নাই অবশ্য কিছু ভালো মুসলিম আসেন আল্লাহর ভুর তাওয়াল আছে আবার কিছু আছে একদম কটোর মুনাফিক আল্লাহ দুঃস্মনদের সঙ্গে তাদের যোগাযোগ ওদিকে মন বেশি এখানে পড়ে আসে বেকায়দা হয়ে থাকার কারণে আবার কিছু আছে মাঝখানে আল্লাহ আছে কিছু কিন্তু আবার ভয় লাগে খুব বেশি যে বিপদ থেকে কিভাবে বাঁচা যায় দুর্বল মনে তো এরকম তো সাহাবিদের মধ্যে উঁচু মানের মেজরিটি কিন্তু কিছু দুর্বল মনে আছে কিছু কিছু নাফাক ভিতরে তাদের আসে কিছু আছে আবার এক সুস্পষ্ট মনাফেক তো এখন কথা কানা গুছাখুছি হচ্ছে তাদের মধ্যে তখন কিছু লোক দুর্বল হয়ে গেছে এই খবর তো আল্লাহ তালা পরে সুরবের মাধ্যমে আমাদের কাছে দিয়েছেন সুরা আসবে আল্লাহ বল যখন তোমাদের দুশ্মনের দল এই বাহিনী এসেছিল উপরের দিক থেকে নিচের দিক থেকে কাফের মক্কার কড়াইশরা আসছিল উঁচু এলাকা দিয়ে তাদের রাস্তা আসার রাস্তা একটু উঁচু সাইড আর নিচু সাইড ছিল নজর এলাকার দিক থেকে গাথফানের দল তাদের প্রায় সংখ্যা ছিল তিন হাজারের মতো বাকি ছিল কড়াইশ যারা মক্কা কেন্দ্রিক তারা আসছিল উপরের রাস্তা দিয়ে এক সাইড থেকে আরেক সাইড নিচের রাস্তা দিয়ে সমতল ভূমি থেকে আসছিল গাথফানের দল আল্লাহ বলছেন যখন তোমাদের উপরে দুশন এসে গেছিল উপরের দিক থেকে রাস্তা দিয়ে নিচের রাস্তা দিক দিয়ে এখন এগুলো দেখে যা কাতিল আবসার কোন কোন চোখ তা সেটা দৃষ্টি হারিয়ে ফেলেছে অর্থাৎ চোখে মানুষ দেখে না চোখে মুখে অন্ধ হয়ে যায় চোখে ধাঁদা লেগে যায় চোখ বিভ্রান্ত হয়ে গিয়েছিল এই ভয়ের কারণে ও বালা কাতিল কলুবর হানাজের কারো কারো দিল ভয়ে মোনাফিকদের দিল এই দিল কোন জায়গায় আসে বুকের এখানে আছে। ভয়ের কারণে দিল এখানে গলায় চলে আসছিল তার মানে কি রু বাই হয়ে যাবে এখনো ভয়ের কারণে এরকম ভয়ে অনেকে ভীত হয়ে গিয়েছিল আর কেউ কেউ তখন মোনাফিক দুর্বল মোনা ইমানদাররা কত দু বিল্লাহনু দুনুনা আল্লাহর ব্যাপারে বিভিন্ন রকমের অভিযোগ করা শুরু করে দিয়েছিল আল্লাহর ব্যাপারে ভালো ধরণা থাকলো না তাও থাকলো না বলে আল্লাহ বিজয় দিবে এখন যেভাবে আসছে এবারে তো সব শেষ বিজয়। তাদের মধ্যে এইগুলো চলছে তো আল্লাহ তখন তাদেরকে এই পরীক্ষা ফেলে দিলেন মেজরিটি সাহাবী পরীক্ষা পাশ করলেন আলহামদুলিল্লাহ তাদের খবর একটু আগে আয়াত কি এসেছে তারা কি বলেছেন তারা বলেছেন যে আল্লাহর ইমান বেড়ে গিয়েছিল আল্লাহ বেশি গিয়েছিল তারা বলেছিল আমাদের সাথী সাহায্যকারী উপায় তিনি আছেন তার উপরে ভরসা তিনি একাই যথেষ্ট আমাদেরকে সাহায্য করতে কিন্তু বাকিদের অবস্থা উল্টা হয়ে গেল হারিদুল সাহাবি আছেন মহাব্দ কাবাল কোরবে তিনি বলেন না তিনি আরেকজনের ঘটনা হতাই ফেব্রুয়ানি এমান রাজি আল্লাহ আনহু উনি গিয়েছিলেন কুফাতে তখন কিন্তু ওমর রাজি আল্লাহ আনহুর জামান রাশেদার জামানায় তিনি কুফায় গিয়েছিলেন আর সেখানে তিনি দিনের কাজ করছেন দাওয়াত দিচ্ছেন এলম শিখাচ্ছেন ওখানে যারা ইসলাম কবুল করেছিলেন কুফার এলাকার লোকেরা তারা তো তারা তো সাহাবি হতে পারেননি ওনাকে পেয়ে খুশি হলেন দিন শিখছেন ওনাকে আগ্রহ করে বললেন ইয়া আব্দাল ইয়াপা আব্দাল এই তুম রাসুল আল্লাহ তুমুহ আপনাদের সত্যি আপনি কি আল্লাহ রসুলকে দেখছিলেন ওনার সাহাবি হওয়ার কথা সৌভাগ্য আপনার হয়েছিল তাই না ওনাকে বলছেন তার মানে যে আপনাদের কিসমত কত ভালো আমরা কি মিস করলাম আপনারা কি পেয়েছেন না আমি অবশ্যই আমরা তো ওনাকে পেয়েছি আল্লাহ দিয়েছেন। তখন তিনি বলেন ফেকাই ফেকুন তুমি তো আসলে আল্লাহ রসুলকে আপনাদের মধ্যে পেয়েছিলেন পেয়ে কি করলেন ওনাকে কিভাবে আপনারা ডিল করেছিলেন কিরকম খেদমত করেছিলেন ওনার হক কিভাবে আদায় করেছিলেন ঠিক মতো করছেন তো তখন ওই কাবাল করাজি কু তাবে বলে আপনারা তো অনেক কষ্টে বুঝছি আমরা পেলে কি করতাম জানেন নবী করিম সাল্লা সালামকে কখন হাঁটতে দিতাম না কাঁদে করে নিতাম কি বলেন আল্লাহ নবীকে পাইছি মাটিতে হাঁটতে দিতাম না নিজের জজবার কথা বলছেন দেখতে পাইতাম মানে বেহতাম কিন্তু আমরা কি যতই বলি আমরা কি শাহাবিদের মতো পারতাম আল্লাহ তারা শাহাবাদী বাসাই করেছেন তাদের লেবেলে কেউ বুঝতে না তো ওনার এই আমরা মাটিতে হাঁটতে দিতাম না খালি কান্দে ফিরে রাখতাম এই কথা শুনে বলো আমরা পাশে তিনি ছিলেন শোনো একদিন তিনি বললেন খন্দকে যুদ্ধ করা অবস্থা মান রাজ্য যখন আহ যুদ্ধে তারা আসছিল দশ বাহিনী নিয়ে এক মাসে কাছাকাছি আমাদের ঘেরাও করে রাখলো তারপরে ঘটনা কি হয়েছে পরে আসবে আরেক জায়গায় যে বিরাট তুফান রাতে হয়েছিল এখন বলো এই গভীর রাতে শীতের রাতে প্রচন্ড শীত কনকনে শীত তুফানও চলছে জোরে মরুভূমিতে যখন জোরে তুফানে এমন ঠান্ডা লাগে তখন তিনি বললেন যে এই তুফানের মধ্যে তাদের কি অবস্থা ওদের শিবিরের খবরটা কে আনবা যে ব্যক্তি খবরটা কষ্ট করে শীতের মধ্যে গিয়ে আনবে লাইফ রিস্ক আর শীতেও মরে ফেলতে পারে যে ব্যক্তি নিয়ে খবরটা আনবে আমার সঙ্গী হবে এই কথা তখন বললেন কাউম এই ঠান্ডার মধ্যে এত ঠান্ডা একজনও রাজি হলেন না দেখি অনেকক্ষণ ধরে কেউ রাজি হচ্ছেন না মিন সিদ্ধুল খাওফ সিদ্ধাত যুব সিদ্ধাতুল বার তিনটা বিপদ একটা হলো যে দুশ্মনের ভয় দুই নম্বরে ক্ষুদায় প্যাটের মধ্যে পেটার পিট লেগে গেছে যাবো কেমনি আসবো কেমনি কোনো এনার্জি নাই এই দুই নম্বর হলো খুদার ভয় ক্ষুদা যেভাবে লেগেছে আর সিদ্ধাতুল বার আর এমন ঠান্ডা যে এই ঠান্ডা বের হয়ে যান নিয়ে ফেরত আসা যাবে এরকম অবস্থা হয়েছে পরে অবশ্যই একজন রাজি হয়েছেন কিন্তু অনেকক্ষণ হচ্ছে না এরপরে তিনি আরো বললেন আর আমাদের দিয়ে আসবে খালি বিপদ আসতেছে দেখতেছি আমাদের মধ্যে নেফাক আছে কিছু কিছু লোকের মধ্যে সেদিন টার পেলাম তাক্লা দিনাফি কলবহিম মরদ বেমাফিন হুসহিম হাত্তা পালা বা তখন আমরা বুঝলাম কারা কারো দিল্লির মধ্যে রোগ আছে রোগ আছে কেউ কেউ বলল আমাদের মধ্যে এই মুনাফিক মার্কিন শুনিয়েছে কি শুনিয়েছে আর না খুলা আমরা নাকি খন্দকের পরীক্ষা যখন খনন করি পাথর কাটে আর বলে তোমরা কেসরা কাইসার রোমান বাদশাহ পারস্য বাদশাহ সম্রাটের সমস্ত সম্পদ তোমাদের হস্তগত হয়ে যাবে উনি আমাদেরকে এই সমস্ত গল্প শোনাইছেন এখন দেখেছি এখন এমন বিভাগে পড়ছি রাতের বেলায় যে একটু টয়লেট করতে যাবো কোন দূরে কোন খান দিয়ে ওই জালিমরা আমাদেরকে তি মেরে মেরে ফেলে এখন তো টয়লেটও দিতে পারছেন না আর বলে যে আমরা নাকি সমস্ত বিজয় লাভ করব। তখন বোঝা গেল যে এই কি পরীক্ষা আমরা পাশ করেছি তিনি এই খবরটা দিলেন যে যে বলছিল আমরা পাইলে কি করতাম মাহমেদেবেন আবার করাজিকে তিনি খবর দিলেন যে আমরা জানো জীবন বাজি রেখে এভাবে করেছি কাজেই সাহাবিদের উপরে কখন উঠতে পারবা না যাই হোক আমরা ফেরত আসি যে খন্দ করে যদি কি হলো আওসেবিনে কাইদি একজন বনি হারেচার লোক ছিলেন তিনি আদু তিনি বললেন আসেন তিনি মুসলিম আমার ঘরের অবস্থা ভালো না আমার ঘরের স্ত্রীকে রেখে আসছি তার নিরাপত্তার ব্যবস্থা নাই ঘরের দুর্গার মতে কিছু না বেড়াটা সব দুর্বল আমাকে যেতে হবে একটু পারমিশন দেন আমি একটু চলে যাই আমাকে অ্যালাউ করেন তার মানি ফাঁকি দেওয়ার জন্য এখানে ভয় এখন পালা এর দুর্বল মানা কিছু মুসলিমের মধ্যে চিন্তা শুরু হয়েছে তাকে পারমিশন দিয়ে দিলেন এরকম করে তার দেখা থেকে আরো দুর্বল কিছু মুসলিম আর কিছু মোনাফিক পারমিশন নিয়ে আসে যে আপনারা তো আসেন আমার ঘরে আমার স্ত্রী অসুস্থ এইসব না থাকলে হয় না বিভিন্ন তারা চলে যাচ্ছে যেই পারমিশন চায় তিনি তাকে পারমিশন দিয়ে দেন জবরদস্তি কাউকে রাখেন না কারণ এগুলা ভিতরে আছে এগুলো রাখতে হবে না আল্লাহ আয়াত নাজুল করেছিলেন এই থেকে তেরো নম্বর আয়তে যখন কিছু মুনাফিক গণ এসে আর তাদের অন্তরে মুসলিম হইলেও অন্তরে কিছু রোগ মুনাফিক না কিন্তু দুর্বল এই জাতীয় লোকগুলো এসে যখন বলে মা আল্লাহ ওয়ান্লাহ রাসুল হু গুরুরা। আল্লাহ এবং তার রাসুল যা ওয়াদা করল সব ধোকা নিজেরা নিজেরা এই কথা আলোচনা করে তাদের ভিতরে এক দল লোক বলে হে মদিনার বাসিন্দারা এখানে টিকে থাকতে পারবানা পারবানা ফার্জ চলে যাও মদিনার দিকে জান সব শেষ হয়ে আমার ঘরটা একটু খোলা মেলা জায়গায় দূরে একলা এক জায়গায় আছে আশেপাশে কোন নির্বাড় নাই এগুলো বলে অনুমতি নিয়ে চলে যায় যা তাদের ঘর নিরাপত্তাহীনতায় আছে ওম আসলে তাদের ঘরটা এত অনিরাপদ না আল্লাহ নিজে বলছেন ইল্লা এরা আসলে শুধু সব পালাইতে চায় তারা পালাতে চায় এভাবে তারা মুনাফে পালিয়ে গেল কিন্তু আল্লাহ এবং তার আল্লাহ রসুল এবং তার সঙ্গে যারা আছেন ওনারা জানেন যে টিকে থাকতে হবে এবং টিকে থাকলেই আল্লাহ সাহায্য আসবে এই বিষয়ে তিনি বল রয়েছে নোমাদেরকে বলি আনকুম তারাও নামিনা সিদ্দা আল্লাহর কসম বলছি যে বিপদে আসো আল্লাহ তোমাদের বিপদ সরিয়ে নেবেন আল্লাহর তাও রাখো ভরসা রাখো আমরা সব শেষ হয়ে যাবো হয়ে যাব না আল্লাহ আমাদেরকে সুযোগ দেবেন সব আমাদের দখলে আনবেন আমি আশা করছি আমরা সব বিজয় করে আল্লাহর ঘরে বাড়িতে গিয়ে তা করতে পারব নিরাপত্তার স্বার্থে একদিন সব আল্লাহ আমাদেরকে দিবেন ওয়ান ইয়াল ইলাফাত আমি জানি আমি পারস্য বাদশাহ আর রোমান বাদশাহ কথা বলেছি আবার বলি আল্লাহ তাদেরকে হালাক করেই ছাড়বেন আমার উমতের হাতে তাদের সমস্ত গচ্ছিত সম্পদ তোমাদের কবজায় আল্লাহ দিবেন সেগুলাকে দখল করে তোমরা আল্লাহ কিন্তু তারা মোদিনাকে শক্তিশালী করার চেষ্টা করলেন যে তারা যেহেতু বনি করাই এখন বিশ্বের করেছে মোদিনা তারা ভিতরে থেকে আক্রমণ করে ফেললে তাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আক্রান্ত হয়ে যায় তাহলে এখানে এই ফ্রন্ট লাইনে তারা কেমনে থাকবেন সেই জন্য কিছু লোককে আরো কিছু লোককে বাহিনীর কিছু অংশ নবী করিম সালাম পাঠিয়ে দিলেন মদিনার দিকে দুইশো লোকের বাহিনীর একটা টিমকে তিনি সাল্লাম আসসালাম রাজিউল্লা দায়িত্বে পাঠিয়ে দিলেন এবং দায়িত্ব হারে থাকার সঙ্গে দিলেন ওনার সঙ্গে দিলেন আরো তিনশো লোক মোট পাঁচশো লোকের বাহিনী মোদিনার দিকে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিয়ে তারা দিলেন তারা সারা যাতে করে আমাদের ওনাদের বাচ্চা কাছেদের মানে কোনো ভয় না আসে আর দুশ্মন যে বনিক আছে তারা যেন ভয় পাবে ওর বাবা এত বিরাট নাম্বার এখানে আছে হঠাৎ করে কিছু করা যাবে না তাহলে মোদিনার সিকিউরিটির জন্য তিনি প্রায় পাঁচশো লক্ষ্য পাঠিয়ে দিলেন তিন হাজার লক্ষ্য থেকে পাঁচশো লক্ষ সেখানে এরপরে এখানে পরবর্তীতে যেটা আসবে যখন ব্যাপকভাবে এই টেনশন চলছে এই সময় নবী করি ইমসালাম চাইলেন যে দুশ্মনের সঙ্গে কিছু লোককে সরিয়ে নিয়ে আসা যায় কিনা তিনি সব লাইনে চিন্তা করেন গাদফান গোষ্ঠী যেটা আসছে নিচের রাস্তা দিয়ে নজদের এলাকা থেকে এদের সঙ্গে তিনি নেগোসিয়েশন করার চেষ্টা করলেন তাদেরকে ছুটানো যায় কি না মক্কা থেকে আলাদা করে তাদেরকে তিনি প্রস্তাব দিলেন যে তোমরা যদি চাও ফসল আসবে আগামী ফসল খেজুরের ফসলের একটা বিরাট অংশ তিন ভাগের এক ভাগ তোমাদেরকে দিয়ে দেব তোমরা এটা নিয়ে রানে ভঙ্গ দিয়ে চলে যাও কড়াইদের সঙ্গে তোমাদের আমাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দরকার নাই এই সন্ধির প্রস্তাব তিনি তাদের আলাপ করতে যে আমরা তো তিনি বললেন এসে যে আমি দেখছি যে দুঃসমানের নাম্বার বেশি এদিকে বিশ্বিতরে বিশ্বের ঘাতকতা করেছে আবার কিছু মন ভেঙ্গে দিতে পারে তা আমি সব চেষ্টা করি তাদের সঙ্গে তিনি বললেন আমি কিছু আলাপ আলোচনা করেছি তাদের মাঝে খবর দিয়েছি আমরা যদি আগামী ফসলের তিন ভাগের এক ভাগ তাদেরকে দিয়ে দেই তাহলে তারা যুদ্ধ ময়দান থেকে চলে যাবে এতে করে কিছু কমে যাবে তোমরা কি মনে করো এই ফয়সালার খবর তিনি তাদেরকে জানালেন তারপরে কি রিয়াকশন হলো এটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাল্লাহ